মহান আল্লাহ পাকের মেহরবানি যা আল্লাহ করবার দিরাই অঞ্চলের অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে পুরুল করেছেন এই জন্য সকলেই খুশি হয়ে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমার অনুগণ এই হিলিপুটের মধ্যে যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে অথবা আপনাদের এলাকার কোনো মন্ত্রী বাহালো এইখানে আসলে তার চতুর্দিকে পুলিশের পাহাড় দেয় কারণ হয় মস্তিষে যেই মস্তিষে যেই সমাগম যেই সমাবেশে মন্ত্রীরা আসেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসেন এই মস্তিষ্কটা খুব দামি এই দামি মস্তিষের চতুর্দিকে পুলিশের পাহাড় আর আপনারা এখন যেখানে বসেছেন এই মসজিষ্টা জান্নাতের বাগান ওই বাগানে যারা প্রবেশ করেছেন আপনারও দাম এই জন্য আপনাদের এইখানে বহু পুরামায়িক রামকে দাওয়াত করেছেন যারা একের পর এক আসতেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের এই সোনামগঞ্জের সেইখে গাজীনগরীর ইসলাম খান সাহেব দামাকাত উনিও এই মাটি এসে উপস্থিত হয়েছেন মাদ্রাসায় অবস্থান করতেছেন আমার মূল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেখানে যায় এখানে শুধু মাটিতে পুলিশ পাহারা দেয় না আশেপাশে বিল্ডিং থাকলে আপনারা বসছেন এখন জান্নাতের বাগানে ওখানে টাওয়ারের মধ্যে বৈশাখ পুলিশে পাহারা দেয় আর এখানে গ্রিস তারা একজনের কাদে আরেকজন বৈশাখ জমিন থেকে আসমান পর্যন্ত বাহারা বসাইছেন ধরে নেন আজকের এই মাহফিলটা হজরত মৌলানা নুরুল ইসলাম খান সাহেব উনি এইখানে আগমন করবেন উনি হলেন এই মাহফিলের উদ্দেশ্য উনি হইলেন এই মাহফিলের মকসুদ উনার আগমনের উদ্দেশ্যে ওনার আগমনের মকসুদেই আপনারা এই মাহফিলের ইন্তজাম করেছেন উনি আসবেন এই জন্যেই আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন তো বল ইসলাম নুরুল ইসলাম খান সাহেব আজকের এই মাহফিলের উদ্দেশ্য আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই উনি আগে আসছেন না প্যান্ডেলটা বানাইছেন আগে যে আসতে কথা বলেন না পুরুষের মতো কথা বললেন উনি আগে আসছেন না প্যান্ডেল বানাইছেন আগে উনি আগে আসছেন না স্টিচ বানাইছেন আগে উনি আগে আসছেন না মাইক লাগাইছেন আগে উনি আগে আসছেন না লাইটিং করছেন আগে খুব ভালো করে মনে রাখেন উনি হইলেন আজকের মাহফিলের উদ্দেশ্য আজকের মাহফিলের মকসুদ উনি আসছেন পরে স্টেজ বানাইছেন আগে উনি আসছেন পরে মকসুদ মৌলানুল ইসলাম খান সাহেব উনি আসছেন পরে ক্যান্ডেল করেছেন আগে মকসুদ মৌলানুল ইসলাম খান সাহেব উনি আসছেন পরে লাইটিং করেছেন আগে ঠিক তেমনি করে এই তাম কায়নাদ আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা সাগর সমুদ্র পাহাড় পর্বত যাবতীয় সবকিছু সৃষ্টির মকসুদ আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ করেছেন সকলের পরে আসমান সমুদ্র তৈরি করেছেন আগে মকসুদ নবী মোহাম্মদুর রসুল্লাহ কে দুনিয়াতে প্রেরণ করেছেন পরে কথা বোধহয় বুঝে আসে নাই সৃষ্টির উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাম হজরতএে আদম আলাইসালাম আল্লাহ নবীন হয়েছেন আদমআসালামেরন করেছেন মুকসুদ নবী মোহাম্মদ রসুল ইব্রাহিম বানায় মুসুদ্দ নবী মোহাম্মদ আগুন থেকে আনন্দ বাদশা মানায়ক নবীল ইসুফ কে ইয়ুআ দিয়েছেন জন্ম দিয়েছেন আসমানবী মোহাম্ম উনি আসবেন পরে দৃষ্টান্ত আরেকটা দিকে আরেকটু ভালো করে বুঝে আসবে আপনাদের ক্ষেতের মধ্যে এখন দান রইতেছে আমি জিজ্ঞেস করতে চাই দান আগে না বুঝে না দান আগে চাউল পরে কিন্তু উদ্দেশ্য কী জি উদ্দেশ্য হইল চাউল আমাদের দেশের সিস্টেমে আমি আপনাদের কে বলব সর্বপ্রথম দান্দারে ফানি দিয়ে ভিজা ভিজায় তারপরে এটার চাপা দিয়ে চাক দিয়ে রাখে রাখার পরে দুই দিন বের হয় দিন পরে বের হয় গ্যাড়া গেরা পর্যন্ত আপনাদের দেশে গেরারে কী কেউ জানি না গেরা গেরা বের হয় গেরা যে বের হইছে গেরা বের হইলে কি কেউ খায় জি গ্যাড়া বের হইছে মুখসুদ হলো চাউল এরপরে তারপরে কাদা মাটির মধ্যে ফেলাই মুখসুদ হইল চাউল জ্বালাটা একটু বড় হওয়ার পরে মুখ সুন্দর আগাছা পরিখসুদ হইলো চাউল এরপরে ধান গাছ বড় হইছে মুখসুদ হইল চাউল ধানের শীষ ধরছে মুখ সুদ হইলো চৌল পরে কাইকা বাড়িতে আনছে মুখ শুধু চাউল তারপরে গুঁড়ো দিয়া বা মেশিন দিয়া শুরাইছে মুখ চল এরপরে পানি দিয়ে বিজয় সিদ্ধ করছে মুখসুদ হইলো চৌল রুদ্রি দিয়ে শুকাইছে মুখসুদ হইলো চাউল মেশিনে বাঙ্গে সাউল বের করছে চাউল মুখসুদ আগে না পরে যে পরে এবার প্রশ্নের জবাব দিবেন আপনারা কারণ ওয়াচ অর্ধেক আপনারা করবেন অর্ধেক আমি করবো সব ওয়াজ করলে তাই আপনারা সবাই আসামি হইবেন না হাবিব গং গং বুঝেন নাই গং হইলেন আপনারা এই জন্য ওয়াজ অর্ধেক আপনারা অর্ধেক আমি আমি জিজ্ঞেস করতে চাই চাউল যখন হয়ে গেল চাউলের দ্বারা আবার দান করা সম্ভব দান বাড়ানো। সম্ভব পানিতে বিজয় লাগলে গেরা হইব তো গেরা হবে না খেতে বাইন নিলে ঘাস হইব জি চাউল হলো মুখসুদ খুব ভালো মনে ভালো করে মনে মনে রাখবেন চাউল হইলো মুখসুদ মুখসুদ চাউল হয়ে যাওয়ার পরে দান বাড়ানো জীবন সম্ভব নয় আমার নবী হইলেন কায়েনাতের নাসুদ মুখসুদ নবী পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী আসা সম্ভব নয় চাউল বিজয় রাখলে জীবন গেরা হওয়া সম্ভব নয় মুকসুদ নবীন পৃথিবীতে আসার পরে মির্জা গুলাম কাদিয়ানির মতো বৃত্তি নবী হওয়া সম্ভব নয় চাউল হল মুখসুদ চাউল হয়ে যাওয়ার পরে জীবন গাছ করা সম্ভব নয় আমার নবীর পরে নবী বৈদা হওয়া সম্ভব নয় কোথায় কি এইটুক বুঝে আসছে কথা এইটুক বুঝে আসছে নবী হওয়া সম্ভব নয় এখন জিজ্ঞেস করতে চাই চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি বাদ পাক করা সম্ভব জি পোলাও বিরিয়ানি জর্দা ফিনি ফায় সম্ভব আস্তে কর ফিজা বানানো সম্ভব গুড়ি কোটা সম্ভব খুব ভালো করে মনে রাখবেন চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান করা সম্ভব নয় চাউল দিয়া জীবন বাদ পাক করা সম্ভব তেমনি করে আমার নবী হলেন মুখুদ সৃষ্টির মুখসুদ নবী পৃথিবীতে আসার পরে নবী হওয়া সম্ভব চাউল দিয়া জীবন পিঠা বানানো সম্ভব আমার নবীর এলমেন থেকে সেই কাতিয়া হওয়া সম্ভব চাউল দিয়া জীবন পোলাও পাক করা সম্ভব আমার নবীর এলমেন থেকে সেই এখন আমার বাড়ির নবী দুনিয়াতে আর আসবে না আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই আরও আসতে সবাই জাননাথে যাইতে চাই জাননাতে যদি যাইতে চান কানেকশনটা কোথায় থাকতে হবে খুব ভালো করে বুঝেন মোবাইল এমো বাইবার হোয়াটসঅ্যাপ তারপরে কি ফেসবুক সবকিছুর অপশন এটার মধ্যে আসে ইন্টারনেট কানেকশন নাই ফেসবুক চলবো তো ভাইবার অপশন ইন্টারনেট অপশন মুসলমান ভাইবার হোয়াটসঅ্যাপ ইউমোয় ফেসবুক সবকিছুর অপশন থাকার পর ইন্টারনেট সংযোগ যদি না থাকে তাইলে যেমন মোবাইলের দ্বারা কোনো কাজ হবে না কোন কাজ হবে না জন্মের পরে এই পৃথিবীতে এই জমির উপর বারো করে শুনেন সাক্ষী নিতে বলতেছি আপনারা সাক্ষী নেবেন আমার সাথে এই জমিনের উপরে সর্বপ্রথম যিনি মিলাপ পরেছেন তার নাম আবুল আহ আশ্চর্যকাণ্ডে জিলাফি দিয়া বর্তমানে মিলাত পরে আমিতি দিয়া বর্তমানে মিলাত পরে খিচুড়ি দিয়া বর্তমানে মিলাত পরে ফিনিয়ার পায়েস দিয়া আবুল হাব মিলাত পড়ছে পান দিয়ে পড় মিলাদ এই জমিন আর কেউ পড়ে না জাননাতে যাইব তো জি বাপের না আল্লাহ জাননাতে ইন্টারনেট কানেকশন নেই হজরতের বেলাল শ্বশুর বাড়িও মক্কাই না মামার বাড়িও না নিজের বাড়িতে না লাইন লাগে থাকলে আপনার মাধ্যমে আমি জানি না কিছু লাইন লাগে থাকলে আপনার মাধ্যমেই লাগছে আমি কিছু জানি না বলে জান্নাতের মধ্যে আর আমি দেখি তুই আমার আগে আগে খুব ভালো করে মনে রাখবেন বর্তমান সৃষ্টি করেছেন হুজুর যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রারণ করেছেন হুজুর সাল্লাম যেই দিন নিয়ে পৃথিবীতে আসছেন যেই সুন্নতন্মতের জন্য রেখে গেছে সেই উপরে সেই প্ল্যাটফর্ম এর নাম হলো একজন যদি নবীকে ভালোবেসে থাকে সেই গ্রুপের নাম উলামায় আমরা রসুল কে উপরে উঠাই না নিশো নামাই তার কারণ হলো আমরা তিরিশ পাড়া কোরআনকে চিনি আমার বন্ধুগণ মোহাম্মদুর রসুল নবী অন্যান্য নবী নবী সমস্ত নবীদের ইতিহাস তালাস করে দেখেন মহাব্দেশিন এখানে জমা জিজ্ঞাস করে দেখেন আদম থেকে শুরু করেছেন আসছে দশ বার কারোর কাছে আসছে চল্লিশ বার সর্বোচ্চ আসে চারশো বার আমার নবীর তেইশ বছরের জিন্দিতে জিব্রাহল আমিন আগমন করছে চব্বিশ হাজার বার আরো আসতে চব্বিশ হাজার বার জিব্রে ইলাম রাবুল আলমিন বলছেন তুমি সকাল বিকাল সন্ধ্যা রাত্র দিন চব্বিশ ঘন্টা আমার হাবিবের খবর রাখবা এত ভাবে খবর রাখার পরেও আল্লাহ ডাক দিয়ে তৃপ্তি হইসেনা তৃপ্তি হয়নি বলে কি আল্লাহ রবিনে পাটাইয়া আল্লাহ দরবারে নিয়ে কাছে আছে আল্লাহ ডাকিব তুমি গুহার ভিতরে যাইবা উহি ওই জায়গার মধ্যে নিয়ে নাজিল করবা আল্লাহ নবীর সিদ্দিকের শ্বশুর বাড়িতে বেড়াইতে অবকুর সিদ্দিকের গড়ে আল্লাহ পাক ডাক দিয়া অবকুর সিদ্দিকের গড়ে যাইবা। হুজুর সাল্লাাল্লাম আয়সার হুজুরের ভিতরে সাল্লাম আয়সার সঙ্গে টেক লাগাই বসা আল্লাহ ডাক দিয়ে আয়সার হুজুরের ভিতরে যেখানে টেক লাগানো সেই ট্যাক লাগানো অবস্থায় উহিন করবা হুজুর একটু দাহিয়াল উপর সু আল্লাহ ডাক দিয়ে আল্লাহামেছেন খন্দকে জিব্রাইল কেল পাঠাইছে খন্দকে হুজুর গেছেন খুনাইনে জিব্রাইল কেল্লা পাঠাইছে খুাইনে হুজুর গেছেন খুদাই বিয়া জিব্রাইল কেল্লা পাঠাইছে মক্কায় হুজুর যখন মোদিনাই জিবাই আসছেন মদিনায় মোহাম্মদ রসুল্লাহাম আলুসলাম বদলের যুদ্ধ যখন শেষ হয়ে গেল আবু জাহুল সাহা যখন নিহিত হল সত্তর জন বা জন হওয়ার পরে সমাপ্ত মুসলমান হয়েছেন এই মুহূর্তে যুদ্ধের পোশাক খুলে নেয় এই জন্য আমিও আপনার অবকর সিদ্ধের পোশাক খুলে নেয় এই জন্য চাই খুলি নেই যেখানে জিব্রাইল গেছেন আমি হুজুর কে আল্লাহ নবীর করবে আল্লাহ ডাক দিয়ে তুমি হেরা গোহর ভিতরে ডুবকে রাজিল করবো বাইরে কষ্ট দিও না শ্বশুর বাড়িতে গেছে সেখানে কষ্ট দিও না টেক লাগিয়ে পড়ছে টেকটা ভাঙে কষ্ট দিও না আর তুমি মোদিনে দিদায় করছো নাকি তোমার মত বিয়া দত্তের আসবানের নিচার উপরে নাই আমার নবী সাল আলহু আসসালাম আল্লাহ তালা হুজুরাক্তালামকে দরিয়াতে বরণ করেছেন এখন জিব্রাইল কেটে জিব্রাইল নিয়ে আসো জিবাহ বাইতুল্লাহ থেকে নিয়ে হয়েছে মেয়েরাজের ঘটনা উদ্দেশ্য আমার না এই জন্য সংক্ষেপে শুধু ইশারা দিয়ে যাচ্ছি বাইতুল্লাহ থেকে নিয়ে রা হয়েছে বাইতুল মুকাদ্দ যাইতে তিন জায়গায় নামছে দুইরা কাত করে নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দ যাওয়ার পরে এক লক্ষ চব্বিশ হাজার ফিরিস্তা সব আর এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্ব সব সেখানে উপস্থিতাইলামিনা সেখানে আজান দিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবির আন্না সাদু আন্নাসুল্লাহ বলছেন তোমরা আমার দরবারে আলোচ করেছিলে এই নবীর উন্নত হওয়ার জন্য এই নবীর উন্নত হওয়ার এখন সুযোগ যায় আর আন্না মুহমদুর রসুল্লার জবাব আশাদু আন্না মুহমদ রসুল্ল কয়া এই নবীর উপর ইমান আনো ইমান আনা হয়ে গেছে এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সময় কাটার দরে খারাও এই নবীর পেছনে এই নবীর উর্দ্ব জগতে উঠতে শুরু করেছেন আসমান পারি দিয়া সিদ্দাত বলে হুজুর আমার বিশা শেষ বিশা শেষ আমার কোন পারমিশন আপনার জন্য মনে মনে চিন্তা করে ঘটনা ঘিরে বুঝতে পারলাম না মাহবুব দুইজন একসাথে বসছে ফাঁকা নাকা বা একসাথে দুইজন বসেছেন যে কথাটা আমি বলতে চাই সেটা হলো কথাবার্তা শুরু রুহুল্লাহ আমি যে তোমার হাবিব আমার জন্য কি রাখছি বলেন সমস্ত নবীদেরকে যা দিয়েছি আপনাকে মজা দিয়েছি আপনার টুতুর থেকে মজা যা গ্রামের থেকে মজা যা কপাল থেকে মৌে যা থেকে মজে যা মুখের থেকে মজা যা থেকে মৌে যা হাত থেকে মজা যা আপনার সাড়ে তিন হাত পুরোটাই মজা যা অতীতের নবীদেরকে মজুদা দিয়েছি নবীও আসছে মজুদা গেছে আপনি দুনিয়া থেকে চলে আসবেন দেখাবো আপনাদের বাস্তব দেখবেন এখন যে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি হজরত মোহামানুর ইসলাম খান সাহেব উনি যদি আপনাদের সামনে কথা বলত আপনারা যদি এরকম চুপ করে বসে থাকতেন ইসলাম খান সাহেব বাংলাদেশের একজন বড় আলম বড় সাহেবুল হাদিস ওনার সামনে চুপ করে বসে থাকাটাই স্বাভাবিক আমার মতো একজন নানায়ক মানুষ আপনাদের সামনে এসে কথা বলতেছি বসা যা তারও চুপ নবীর মৌজুদা আমার নবীর মৌজুদা নবীর সামনে এইভাবে বসে থাকতো খামুশ হয়ে যায় শব্দ কটা মুবারক সময় আহাম বয়ান হবে আমি পরিষ্কার যাচ্ছি আপনাদের এলাকার আপনাদের এলাকার জনপ্রিয় লিডার বাবু সুরঞ্জিৎ সেন এই দেশের বাংলাদেশের কোন বড় লিডার কে যদি এইখানে নিয়ে আসেন দিরাই হোক সুনামগঞ্জে হোক এক বক্তৃতা জনসভায় উপস্থিত হয় কয়েক জন পুলিশের মাধ্যমে ভাবে বসায় রাখতে সক্ষম হবে না ঠিক নামে ঠিক স্বাধীনের পর থেকে বাংলাদেশের মানুষকে সাপ্লা চত্বরে আসার জন্য আহ্বান করেছেন একজন ব্যক্তির আহ্বানে সত্তর লক্ষ মানুষ আমরা জমায়েত হয়েছি এক কোথাও আক্রমণ হয় নাই কোথাও কোন র আমি দুছি যা দেখি উনি গেইটের বাহিরে দরজার বাহিরে সেখানে দাঁড়ানো পাঞ্জাবি আর লুঙ্গি পরা দাঁড়াইয়া ওই যে ছোট ছোট কাগজের টুকরা হাতে উঠে উঠে দিলাম দিয়া শেষ করে ওনাকে দাঁড়াইয়া বললাম যে হুজুর এই কাগজ তো এখন উঠাইছি নি একটু পরে আবার আইসা পরব কাগজ তো সিরা সিরা সার রাস্তায় কাগজ পেরা থাকে হুজুর এইগুলি কি জন্য ঢোকাইলেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন শোনো এই কাগজের মধ্যে নিয়ে যেতাম হুজুরের পেছনে পেছনে হাঁটছি সাত বৎসর দীর্ঘ হাফিজি হুজুরের দরবারে ছিলাম যখন সুসে হাঁটতাম হঠাৎ উনি কাগজ দেখলেই হুইল দিত গজের মধ্যে লেখা এই কাগজেরাম করো কাগজের সম্মান করো যে কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা হয়েছে আমরা কাগজের মধ্যে কালাম লেখার কারণে যারা কাগজকে পর্যন্ত সম্মান দেয় ঠিক নামে ঠিক আমার নবীকে দান করেছেন মহান আল্লাহ রব আলীন বলেন ও আমার হাবিব আপনি হলেন হাবিব ইব্রাহিমকে বানাইছি খলিল একজনে খলিল আরেকজন হাবিব খিল হাবিব মানিও দুষ্ট আজকে যাই ডিকশনারি খুলে দেখবেন ওলামায় কেরম কে জিজ্ঞেস করে দেখবেন অভিধানিক অর্থ দুটাই এক কিন্তু খলিল কোন বন্ধুকে বলা হয় হাফিব কোন বন্ধুকে বলা হয় ওই বন্ধুকে বলা হয় যে সবকিছু সালাম খলিল আল্লাহ বলে ইব্রাহিম তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও ইব্রাহিম জান দেওয়ার জন্য নমরতের আগুনে দিয়ে পড়ছেন ইব্রাহিম তুমি খলিল তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও যেখানে কোন দানা পালি নাই সেখানে নিয়ে রেখে আসছে ইব্রাহিম তুমি খুলিল তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছে ইব্রাহিম তুমি খুলিল আমার দিয়ে মা সব সবকিছুর থেকে কঠাপ করে আল্লাহর জন্য লাগিয়ে দিয়েছেন অন্তর ইব্রাহিম আলাহিসামকে খরিদ বানিয়েছেন হাবিবের পালা যখন আসছে আল্লাহ ডাক দিয়ে বলেন আমার হাবিব আপনি রাজি থাকবেন পরিণত করে দেওয়া হবে বেলালকে আপনার দরবারে পাঠায় দেওয়া হবে মোদিনাথ থেকে হাত উঠাবেন ইমন থেকে আবু হুলে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে দারে আর হাত উঠাবেন উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠায় দেওয়া হবে আপনি মসজিদ নবীর হাত পোটাবেন হাতটা মুখে মুসবার আগে মদিনাতে বৃষ্টি না ছিল দেওয়া হবে আপনি আঙ্গুল লড়া দিবেন আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেলা হবে একজন হাবিব আরেকজন খলিল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে বলবো সেটা হলো উচিত কোন সংগঠনের অন্তর্ভুক্ত হইলে কানেকশন নবীর সাথে লাগবে আমি সেই সংগঠনের নামটা বলে দিয়ে যাব। যদি আল্লাপা হায়েতে বাসায় রাখে শরীর স্বাস্থ্য যদি ঠিক তাইলে আপনাদের দিরাই মাদ্রাসায় আমার প্রোগ্রাম যদি আসি তারা ভালো বুঝবেন এই জন্য আমি সেখানে বলবো আজকে শুধু নামটা আপনাদের সামনে দিয়ে যাব সেই নামের অন্তর্ভুক্ত যদি হইতে পারেন আমার নবীর সাথে কানেকশন লাগবে আমরা যারা এখানে আগমন করেছি যেই যুবকের আজকের মাহফিলের ইন্তজাম করেছেন সে কে কা আমাদের সামনে রেখে গেছেন সেই প্ল্যাটফরম নাম ভালো করে মুখস্থ করে রাখবেন সেই প্ল্যাটফরম নাম হলো আহলে সুন্নত কথা মনে থাকবো শব্দ কয়টা শব্দ কয়টা চারটা শব্দের এই জামাতের নাম এই প্ল্যাটফর্ম এই সংগঠনের নাম ভালো করে মুখস্ত করে রাখবেন বর্তমান যুগে নবীর সাথে সত্যিকার সুন্নতির উপর আমল করে যদি প্রতিষ্ঠা হয়েছে এই যুবকদের অন্তরে ইসলামী সম্মেলন করা নূল ইসলাম খান সাহেবকে দাওয়াত করে আনার আগ্রহ সৃষ্টি হয়েছে মেহেনা করেছেন ওই সংগঠনের নাম হলো আহলে সুন জামাত আমার এই নামটা সমর্থন করে হাতরে দেখান দেওবন্দির দারানিস্পতামায় দেব কথা বুঝে আসছে কথা বুঝে আসছে আহলে সুন্নত ভালো করে মনে রাখবেন হাদিস আমি জিজ্ঞেস করতে চাই দিন যত কাজকর্ম করেন বয়ান করে আজ পর্যন্ত কোন জায়গায় শুনছেন রাস্তার দিয়ে হাটা হাদিস হাদিস না সুন্নাত সুন্নাত জুরে না সুন্নাত নাস্তার সাইডে দিয়ে হাঁটা হাদিস না সুন্নাত সুন্নাত বিষয়ে کھانا খাওয়া হাদিস না সুন্নাত সুন্নাত হাত দিয়ে ধরা হাদিস না সুন্নাত দিক থেকে শুরু করা হাদিস না সুন্নাত মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নাত বাথরুমে বাম পা প্রবেশ করা হাদিস না সুন্নাত ডান শুয়া হাদিস না সুন্নাত করা হাদিস না সুন্নাত পাগড়ি হাদিস আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এলাকায় আজ পর্যন্ত কোন বিহার দাওয়াত পাইছেন আপনারা যে বাবা মেয়ের বিয়া দিবে কাদের মধ্যে লেখসে আমার মেয়ের শুননত হাদিস হাদিস নিকা না শূন্য তেনা শূন্যতে নিকা আজ পর্যন্ত কোনো বাবা তার ছেলের উলিমা খাওয়াবে আপনার কাদের মধ্যে লেগছে বা দাওয়াত আমার হাদিসে উলিমা উলিমা না শূন্যতে শূন্যতে অলিমা আজ পর্যন্ত কোনো বাবা তার ছেলের মুসলমানি করাইছে আর আপনারা দাওয়াত দিছে হাদিসে খতনা হাদিস না শূন্যতে খনাজান শূন্যতে খনা মুদ রসাল্লাহি আসাল্লাম ব্যাপারে যত হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন একটা হাদিসে কেউ দেখাইতে পারবে না রাসুল হাদিসের কথা বলেছেন সব জায়গায় রাসুল সুন্নতের কথা বলেছেন মান আহাব্বা হাদিস সুন্নতি মান আহাব হাদিসি মান আহাব সুন্নতি মান তামাসসাকা বি হাদিসি সুন্নতি সুন্নতি মান তামাসসাকা বি হাদিসি সুন্নতি আলাইকুম বি হাদিসি সুন্নতি ан নিকাহুমিন হাদিসি সুন্নতি সব টাকাই বলছেন সুন্নতি তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও হাদিসি রাসুল সুন্নতি সাক্ষী রেখে বলবো নরুল ইসলাম খান সাহেবুল হাদিস সাক্ষী রেখে বলবো আমার বাড়ির হাদিস আর শুননতির মধ্যে পার্তৃক্য ভালো করে বুঝবেন রাসুল জিরা বলছেন সেটা হাদিস হুজুর যেটা করছেন সেটা হাদিস হুজুরের সামনে যেটা হয়েছে সেটা হাদিস সাহে কাম যেটা করছেন সেটা হাদিস সবগুলোকে একত্রিত করে মহাদ্দগঞ্জ বখারি শরীফ মুসলিম শরীফ উর শরীফ নেশাই শরীফ বিভিন্ন করেছেন সেটা হুজুর বললেই উন্মতের জন্য হুজুর করলেই উন্মতের জন্য সুন্নত হয় না হাদিসে থাকলেই উন্মতের জন্য আমল করার বিষয় হয় না আর হাদিস যদি সবগুলি আমল না না আছে খুজুর বিয়ে করছেন কোন বিয়াটা কোন জায়গায় করছেন খুজুরের বয়স কত স্ত্রীর বয়স কত বিয়ার মস্তিষে কে কে ছিল স্ত্রী গুনহানে আব্বাহি ছিল না আজাদ ছিলাম এই মসজিষ্কের মধ্যে কে কে উপস্থিত ছিলেন বিয়ার মোল্লা কে কাজী কে কে উলিমা কি কি খাওয়াইছে সব হাদিস আচ্ছা দৃষ্টান্ত স্বরূপ বলবো যুদ্ধ সমাপ্ত হয়েছে সমাপ্ত হয়ে যাওয়ার পরে গনিমতের মাল আসছে অনেক মালগুলি গুলি রসুল সাহাবে মধ্যে বিতরণ করে দিয়ে আল্লাহ নবীর কাছে মহিলারা যারা বন্দি হয়ে আসছেন কাফেরদের তাদেরকে হাজির করা হয়েছে আমি খাই ঘোরের বাদ সাহ করেন বাদশাহ করেন আল্লাহ নবী তার দিকে তাকাইছে হুজুর সালামকে বলতেছেন হুজুর আমি বাদশাহ করেন তবে আমারে যেই সাহাবির অধীনে বন্টন করে দিছেন ওই সাহাবির বাড়ি দিরাই পুরসভার বাইরে দিরাই পুরসভা না গেলে বুঝ বুঝতে পারছেন অর্থাৎ গ্রাম্য মানুষ ওই গ্রাম্য মানুষের সাথে আমার বনাবন্তি হবে না এই জন্য হুজুর তার থেকে হুজুর সাহাবিকে আমার মতামতটা বইলা দেখেন না আল্লাহ নবী সাহাবিকে যখন এই কথাটা বলছেন বলার সাথে সাথে বলেন হুজুর একজন বান দিয়ার একটা মহিলা তো দূরের কথা আপনার জন্য আমার জানাই তো এক্ষণ নবীরা যখন এই না। এই জন্য আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম যাও তোমাকে কেউ বাধা দিবে না তুমি এখন তোমার গুত্রের কাছে চলে যাও মহিলা চোখের পানি ডাক দিয়ে বোন হুজুর রহমায়ে হোক হোক। এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আপনি আমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন হুজুর আকম সালাম ওই জায়গায় ওই মহিলাকে বিয়ে করেছেন তার নাম হজরত সফিয়া আজকে কাফেলা মুদিনার দিকে না। আমরা রাত্র এখানে যাপন করব রাত্র এখানে রইলেন সকালবেলা উঠে রাসুন ডাক দিয়ে বলেন সাহাবিরা কার কাছে কি খাবার আছে তাড়াতাড়ি নিয়ে আস এখন কাপিলামুদ্দিনার দিকে যাওয়ার পালা আল্লা বলেন সমস্ত খাবার এই দস্তর মধ্যে ফালাও। সব খানার দস্তরখানের মধ্যে রাখা হয়েছে রাসুল বলেন খাই বলের সমস্ত মুজাহেদ সমস্ত সাহেম দস্তরখানের চতুর বসে এই দস্তরখান থেকে খাও আছে কয়টা বিয়ে করছে তাইলে হাদিসের উপর যদি আমল করে আপনি হাদিস হইতে চান কালক থেকে নাহলে হাদিস না হলে হাদিসে আছে কিনা শুধু আপনারা বলবেন আবু জাহেল রাসুলের দরবারাইসোনা দিয়ে বলেন বাতিজা তুমি বলে নবী বলে হ যদি নবী হয়ে থাকে একটা অলৌকিক ঘটনা দেখাও আল্লাহ নবীকে ঘটনা কি জমিনে দেখা মন আসমান আবু জাহেল আমি তো জমিনের কথাই ভাবছিলাম আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে হাদিসে নাই তো আছে তাইলে এই হাদিসুর উপর আমল না করলে তাহলে হাদিস হওয়া যাবে না আগামী চোদ্দ তারিখের পূর্ণিমার রাত্রিতে খোলা আকাশের নিচে যাইবেন সুরঞ্জিতা এখনো আসতে গালে সুন্নত আমার নবী উজু সারা নামাজ পড়েছেন আমাজা সিদ্দিকা আল্লাহ নবীকে বলতেছেন হুজুর জিবির সঙ্গে বুধ দেখা হয়েছে হুজুর বলেন না জিবির সঙ্গে দেখা হয় নাই বলে তাইলে আপনি আমার করে ঘুমাইছিলেন বুধহই বলছেন রাসুল বলেন না এটাও বলি নাই হুকুমটা পাল্টাইছে যে আজকের থেকে ঘুমাইলে আর উঁজু ভাঙবে না আর না হইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছেন বলছেন দুই ডেকটা তো আল্লাহ নবীরা বলেন আয়সা ভালো করে সেনা রাখো দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহার দুনিয়ার মাঠের দ্বারা তৈরি করেছেন নবী কে আল্লাপার জন্মায় তার অন্তরায় না চোখের দ্বারা অন্তর অন্তর সাহাবাহামকে বলতেছেন সাহাবিরা একটা স্বপ্ন দেখছি আল্লাহ নবীর স্বপ্ন শোনার জন্য সাহিরা হুজুর ঘুমে আর একজন না হুজুর জাগনা এই একতলাফ তর্ক বিতর্ক করিয়া দুজন চলে গেছে রাসুল সাহবাইকে ডাক দিয়া কর দুজ জনের সত্য কথা কুয়া গেছে আপনারা এখন দুইজন সত্যি আর যে আমার অন্তরের দিকে নজর করছে আবার তারিখ কত্ত তার মধ্যে কোন এক জন্ম যে হইসে বারো এর মধ্যে একতালা ঠিক না ঠিক আসসালাম করেছেন সবাই গোটা মদিনা সাহবা একরাম আসতেছে বাক্রুদ্ধ অবস্থায় হাসান হুসাইন মাটিতে গরিয়ে পরে কানতেছে কান্না দেখার মতো কেউ নাই হজরত হাতে কান্না থামাইবার মতো কেউ নাই ওই অবস্থায় হজরত উমর ই খাত্তা বাড়ছে আয়সা দেখেও সমস্ত রাসুলের চোখের দিকে নজর করেছেন চোখ গুমায় অন্ত অন্তর গোমাই না উকিল মুখারিও ঘুমায় আমার বাইরে ইমাম সাহেব যদি ঘুমায় তার পীর ফির সাহাইলে তার ফির গিরিও ঘুমায় নদী যখন ঘুমায় তার নবীত ঘুমায় না কথা কি বুঝে আসছে নবীছে কথা মন থাকব তো জি কথা মনে থাকবো আহলে শূন্যত জমাত আমাদের পরিচয় আমরা আহলে শূন্যত ঠিক দাবি ঠিক আহালে শূন্যত সেইকে কাটিয়ে আহলে শূন্যত সেই খেয়ে গাজীনগরিয়া হলে সুন্নত সেই খেয়ে কোরিয়া হলে খেয়ে বড় নবিয়া সুন্নত সেই খেয়ে বাগা সুন্নত সেই খেয়ে ব্যায়ামপুরে সমস্ত ছিলেন দেবন্ধানী যিনি একাদারে চার বর্ষ এই সিলেটের মধ্যে হাদিস পড়াইছেন আঠারো বর্ষ দশমের রোজ কিনারে বৈশাখ হাদিস পড়াইছেন উনি আহলে সুন্নত আনোয়ার কাশ্মীর বিশ্ববিখ্যাত আহলে সুন্নত বিশ্ববিখ্যাতিকা ওরি বাংলাদেশের আহলে সুন্নত না বিশ্ব আহলে রহমতুল I'm like, হিজরত করে চলে গেছেন মক্কায় যাওয়ার পরে সেখানে দাঁত একটা মুখের ভিতরে দেয় আর কি নবীর ছেড়ে দিব সুন্নি কারে কয় না সুন্নি কারে কয় না হজরত রশিদ আহমদ গঙ্গাই হাজেফা হাজ আহমদুল্লাহ নিরানব্বই বার আল্লাহের নাম নিতেন এক শাসে নিরানব্বই বার ইতিহাস প্রমাণ করেছেন তার জীবনের মধ্যে লেখা আছে একুশ বৎসর একা আমাদের তকবির আমরা যাদের নাম বিক্রি করে চলি একুশ বৎসর একাধারে তকবিরে উলাও ছোটে নাই একত্ব নামাজের জামাত ছুটে নাই একুশ বৎসর পর ইস্তিমারে উঠছেন যাবেন অনেক দূরে জহরে জামাতের সাথে বহিরে উঠছেন ঘ করতেছেন একবার উপরে যান একবার নিচে যান আপনার কি ব্যাট ব্যথা শুরু হয়েছে নাকি আপনার শরীর খারাপ পাক নাকি আমার আপনি আমার কাছে বলবেন না বলবেন কার কাছে বল আপনার কি হয়েছে উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা শোনো একুশ বৎসরের ভিতরে একদিনও আমার তকবির জমা আবার ছুটে নাই আজকে তোমার কারণে আমার নামাজের জামাত নাই। এখনো ছুটবে না কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমাকে মুক্তি নামাজের জামাত আমাদের দিন ছিল জামাতের দিকে আমাদের নিঃসৎ সাহাবিদের যেই তরিকা আমরারও সেই তরিকা সংক্ষেপে একটা কথা বলবো খালি এরপর শেষ ওলাম কে সাক্ষী রেখে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই একরামের ভিতরে আবু হুরাইরা আমি জিজ্ঞেস করতে চাই রাশে কালের পরে মসজিদ নবির ইমাম তো আবু হুরাই বানাইছে সাহাবাহিক তব্দ বড় আলেম আকর সিদ্দিককে মুসলিম ইমাম বানাইছে বড় আলেম আকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনার জন্য আমির উনি বানাইছে বড় আলেম আবু হুসাইনকে মহাদেশ হিসাবে মানছেন করে সাহাবাই জমানার পরে এই উন্মতের জন্য সবচেয়ে বড় আলেম আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইমামে আজম নু মানিব সাহেবকে নু মানিবনে পরে এই আমরা বড় মহাদেশ হিসাবে ইমাম বখারিকে মানি সাহাবায় কেরামের যে তর্জ আমাদেরও। সাহবাই কেরামের যে তর্জ আমাদের সেই তর্জা এখন ইমামে আজম আবু হানিফুল্লাহ খেয়াল কে কেন হবে তার মাজাহাত অনুসরণ অনুকরণ করতে হবে সামনে যদি আসি ইনশাল্লাহ বলবো ইমামে আজম আবু হানিফুল্লাহ খেলাই আর ইমামে আজম ওই দরজা দিয়ে এলম বের হয়েছে আর ওখানে জন্মগ্রহণ করে কুরআ এবং হাদিস থেকে তেরো লক্ষ মাসারা এই উন্মতের জন্য ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বের করেছেন আমাদের বৈরা ইমাম সুয়ূতী রাহমাতুল্লাহি তাআলা লেখেন ইন্নাল আউওয়ালামুদাব্বানা ইলমুশ শারিয়াতি ইন্নাল আউওয়ালামুদাব্বানা ইলমুশ শারিয়াতি rattabahu abwaban wa huwa abu hanifa innal awwalamu dabban ilmus shariyati rattabahu abwaban wa huwa abu hanifa imam abu ইমামে আজম আবু হানিফা রহমতুল এই জন্য আমার ভাইয়া এক নম্বরের পরিচয় হানাফি দি এই চার শব্দের নামের উপরে যারা থাকতে পারবেন তারা সুজা কথা বলে যাচ্ছি থাকতে পারবেন আপনাদেরকে বকারি শরীফ নিয়ে পুরুষের নামাজ কোনো পার্থক্য নাই এই দেখো বকারি শরীফা আছে হাতটা এইখানে দিয়ে এইভাবে না চাইবা এই দেখো বকারি শরীফে আছে আমিন মসজিদের মধ্যে শীষ ধরাইবা এই দেখো বকারি শরীফে আছে ফাগে তিনজনের জাগা লোহা খাড়াইবা যদি আলেম হয়ে থাকেন যদি আলেম হয়ে থাকেন তাহলে একটা প্রশ্ন করবেন তোর বাংলা বখারিটা আমরা দর্গা দর্গা দর্গাপুর মাদসাথ যাইল যাইয়া নুরুল ইসলাম খান সাহেবের সামনে আর দেখে তুই অবরত ফিরে দিবে আর যদি আলেম না হয়ে তাকে পরিষ্কার বলে দিবেন সে কে বড় হয়েছে বোখারি শরীর বঙ্গবাদ করছে আমাদের সেই কাজী নগরী সব বখারি পড়াইতে মক্কাই যা মারা গেছে আর নুল ইসলাম খান সাহি পড়ায়া। আমরা হৃদয় রাজি তোর বোঝা মন্থে রাজি না ববনতাক ববনতাক ববনতাক আম মানুষের জন্য সোজা এই সোয়া ওনারা বখারি সরি ফইরা পড়াইয়া কয়ে গেছে বিশ রাখার তারাবিন নিয়ত এইখানে বান্দা, আমি নাচতে কো আমরা হৃদের মধ্যে আছি তোর বখারি দেখাইলো আমরা মাইনা গাজীনগরে ইসলাম সাহেবের মানি আর তুই যদি দেখি না আর জিব্রে তো সমর্থক পরিষ্কার কথা কথা বললে পঞ্চান্ন বছর পর্যন্ত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর পঁয়ষট্টি বছর একাদারে বখারি শরীফ পড়াইছে শাইফুল আদি সাল্লাম ওনার কাছে পড়ছে এই বেচারারা বোখারি বুঝছে না আর তুই বাংলা ফুল আমার এই আমেরিকে গেছি এক মসজিদের মধ্যে বসা ওখানে এসে ইমাম সাহের কাছে একজনের আমার যে একটা বাতিজা এই বাতিজা রাগ করে আর বড় একবারে সাফ তিনতলা করেছে একবারে সাফ তালা করেছে জিজ্ঞেস করেছে কি ব্যাপার আপনারা তিন দিন আগে এসে একটা ফটো জিজ্ঞেস করছিলেন আর আমার কিছু করলেন ইন্টারনেটের মধ্যে ফটো কই দেখছে কি ডাক্তার জাকির শব্দ আল্লামা আছে মৌলানা মুফতি ডাক্তার ডাক্তারের কাজ হইল প্রস্রাব পাইখানা পরীক্ষা করি মনে রাখি ঠিক না এখন কজের রাগ কইরা তো তিন তালাকের কথা কইলিছে কইরা তালাক দিলি তিন তালাক হয় না আমি জিজ্ঞেস করতেছে রাখ করা যে করস ফায়ার দিয়ে মরে না তো আমি জিজ্ঞেস করতেছি আজ পর্যন্ত কোনো বেড়া বৌরে আদর করেছে বৌরে কোলের মধ্যে বোয়াইছে মাথার মধ্যে মরাই দিয়েছে আর বোরে খাইছে দিলাম তিনটা এরকম কিসে পোশাক আশাকে মহিলা পুরুষের মধ্যে কোন দাও এখন মুসল্লি যারা যারা পর্দা তাদেরকে কেমনে লাগাইব তাদের এজেন্ডের রাস্তার মধ্যে ছেড়ে দিছে জুবানো মহিলাদেরকে আও ঈদ মধ্যে কথা বুঝেন নাই বুধ গোটা পৃথিবীতে দুইটা গ্রুপের সবচেয়ে শিবির চলছে একটা হলেন ইমামে আজম আবু হানিফা হানিস থেকে বের করে এই উন্নতের জন্য লিপিবদ্ধ করেছেন আর হজরত ইলিয়াসের লোকেরা সুন্নত কে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দিয়েছেন দুইটা কাজ দুই ব্যক্তি করেছেন এই জন্য দুইটা গ্রুপের সবচেয়ে হচ্ছে সংখ্যাও তোমাদের হবে না এই দিনের জন্য একটু করতে পারেন মনে থাকবো আল্লাহ করো গোটা বিশ্ব আল্লাহ পাক্তাবলিক আগে বাড়াই সকালে বলেন আমি হেফাজত করবো না